আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ ওয়ালাহি আজমাই প্রিয় দর্শক শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে আল্লাহর সাথে তার অন্যান্যদেরকে সালাম দিয়ে থাকি আল্লাহকে সালাম দেওয়া সেটা কি সরিয়ে সম্মত কিনা সে ব্যাপার আমাদের জানতে হবে প্রথমত সালামটা জানার দরকার সালামটা হচ্ছে আল্লাহর নামের একটি নাম আল্লাহর নামের সালাম যেটা কোরআন বলে আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ যিনি ছাড়া সত্য কোনো রহমদার হাদিস তিনি বলেন যখন নামাজ থেকে সালাম ফিরাতেন তখন তিনবার বলতেন তারপর বলতেন আল্লাহ আপনি আপনি বরকতময় তাহলে এইখানে আল্লাহকে সালাম বলা হয়েছে কারণ আল্লাহর নাম একটি হচ্ছে সালাম এখন কথা হচ্ছে সালামের মানে কি যে আল্লাহ নাম যে সালাম এটার অর্থ কি এটার অর্থ দুটি হতে পারে এক নম্বর হচ্ছে সালাম মানে হচ্ছে থেকে মুক্ত। এটার নাম সালাম কারণ তিনি হচ্ছেন পরিপূর্ণ সত্তা তিনি সবকিছু থেকে অমুখাপিকে কারোর তিনি মহতাজ নন এবং তার বান্দাদের মধ্যে তার সৃষ্টির মধ্যে থেকে কারোর মতো তিনি নন সাদৃশ্য থেকেও তিনি মুক্তি থেকে অন্যান্যদেরকে বিপদ আবদ থেকে মুক্ত রাখেন এবং তাদেরকে দুনিয়া তো আখেরাতে শান্তি এবং নিরাপত্তা দিয়ে থাকেন সেটার মানে সালাম তাইলে সালাম মানে তার সৃষ্টির মধ্য থেকে যে কাউকে বিপদ থেকে মুক্ত করা এবং তাকে দুনিয়া আখরাতে শান্তি ও নিরাপত্তা দেওয়া এটার মানে হচ্ছে মানে নিরাপত্তা দাতা এবং বিপদ এই দুইটা অর্থ আমরা পেলাম এখন কথা হচ্ছে যে মানুষকে যেরকম বলি আসসালাম আলাই হুক সেরকম ভাবে কি আমরা আল্লাহর ক্ষেত্রে বলতে পারবো আসসালাম আল্লাহ যে আল্লাহর সালাম না এটার বলা হচ্ছে হারাম এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে বুখারী মুসলিমের একটি হাদিস যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে السلام على الله من السلام على فلان و فلان فقال النبی الله علیه وسلم لا تقولوا على الله فإن الله هو السلام হযরত ইবনে মাসউদ তখন নবী সুসলাম বললেন যে তোমরা আসসালাম আল্লাহ বলবেন আল্লাহর উপর সালাম সেটা বলবে না কারণ আল্লাহ নির সালাম তাহলে তাকে সালাম দিতে যাও কেন আরেকটি ব্যাপার আসসালাম আল্লাহ বললে কারণে কিভাবে আমরা বলতে পারি আসসালাম আল্লাহ কারণ তার নামই তো সালাম দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে বেদবি পাওয়া যায় যদি বলা হয় আসাল সালাম দেওয়া হয় মানে হচ্ছে যেন সে দোষ ত্রুটি বিপদ আপদ থেকে নিরাপদে থাকেন এবং যাকে সালাম দিচ্ছেন তার তাকে এই অনুভূতিটুকু আপনি দিচ্ছেন যে যিনি সালাম দিচ্ছেন তার পক্ষ থেকে এই অনুভূতি যে আপনি তাকে সেই জানান দেওয়ার মানে কি কারণ তিনি তো অন্যদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন অন্যদেরকে দোষ মুক্ত করে থাকেন এবং বিপদ থেকে মুক্ত করে থাকেন তিনি তো কখনো এমন নয় তার প্রতি মহতাজ এই কারণে তাঁর জন্য দোয়া করা হ্যাঁ শান্তির দোয়া করা নিরাপত্তার দোয়া করা সেটা অবশ্যই বেআই তৃতীয় নম্বর কথা হচ্ছে যে একজন বান্দার জন্য ওয়াজিব হচ্ছে যে আল্লাহকে সম্মান দিবে এটা হচ্ছে নিয়ম আর আল্লাহর সালাম পাঠানো আল্লাহকে সালাম দেওয়া সেটা তাকে দোয়া করা আর দোয়া করা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে দোয়ার মাতা হচ্ছে এটা কথা আল্লাহ তো নিজেই সালাম আর আল্লাহ এমন সত্তা যে তার কাছে দোয়া করা হয় তার জন্য দোয়া করা আল্লাহ রসুল দোয়ার মধ্যে বলতেন আল্লাহ যে আপনি তো শান্তিদাতা আপনার কাছ থেকেই তো শান্তি আসে সুতরাং তার জন্য দোয়া করা অবশ্যই মানন এই কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে এই সমস্ত কারণে ভিত্তিতে আমরা বলতে পারি যে আল্লাহকে সালাম দেওয়া সেটা হচ্ছে হারাম একটি কাজ এবং সেটার কারণে আমরা বুঝতে পেরেছি আল্লাহর সাহানা আমাদেরকে বুঝার তহফিকদিন